আমরা আজকে থেকে। আল্লাহ ইসাদ করছেন ওয়ালা বিস আল্লাহ আমি নিশ্চয় তাদের কাছে নিয়ে এসেছি কিতাব কিতাব তাদের কাছে আমি পাঠিয়েছি যে কিতাবটা হচ্ছে কোরআন এই কিতাবটাকে আমি এটাকে তফসিল করেছি অর্থাৎ বিস্তারিতভাবে আলোচনা করেছি আলা এল এবং এলএম সহকারে এখানে এলএম রয়েছে এলেমের ভিত্তিতে এই কিতাব এই কিতাব কোন এমন কোন গাল গল্প নয় যেগুলো আজগুবি কথা যেগুলো বিশ্বাস করার মতো বিষয় না যেগুলো যুক্তিতে ঠেকে না এইরকম কোন বিষয় আল্লাহ তালা সব কিছু লজিকাল সব সবকিছু বেসড অন নলেজ ক্লিয়ার দলিল প্রুফ আছে এবং হুদা এটা সম্পূর্ণ হৃদায়তের জন্য এটা পড়লেই মানুষ হৃদায়ত খুঁজে পাবে কখনো কনফিউজ হবে না আর এটি হচ্ছে রহমত লেখাও মেনুন ওই লেখানে রহমত যারা ইমান আনে অনেক প্রাচ্যবিদরা ইউরোপ আমেরিকা খ্রিস্টান ইহুদিরা অনেক কোরআন লেখাপড়া করেছে তারা কোরআন থেকে অনেক সময় ভালো কিছু নিয়েছে রিসার্চ করেছে গবেষণা করেছে তাদের সাইন্টিফিক কাজে লাগিয়েছে এটাও হয়েছে আবার কোন কোনো সময় কোরআন ভুল কোথায় আছে ইসলামের বিরুদ্ধে কি করা যায় এগুলো খোঁজ করেছে তারাও কোরআন পড়ে অনেকে আপনাদের থেকে বেশি পড়েছে অর্থ টর্থ ভালো করে বুঝে কিন্তু এই কোরআন তো তাদেরকে হেদায়তো দিল না এলিমও দিল না রহমত দিল না কেন দিল না কারণ তারা ইমান আনেনি যারা এরকম লেখাপড়া করবে ইমান আনবে যে কোরআন আল্লাহর কিতাব সে আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে সে আল্লাহ পাঠিয়েছেন এই যে একটা অনুভূতি ফিলিং সহকারে কোরআন তেলাও করলে তাহলে তারা এগুলা কি পাবে তারা পাবে হুদা পাবে রাহমা পাবে লেখা মিনুন যারা সত্যিকার ইমান এনেছে তাদের জন্য এই সব অপেক্ষা করছে তা আমরা যদি সত্যি রহমত চাই আল্লাহ তালার হেদায়ত চাই আমাদেরকে ভালো করে কোরআন পড়তে হবে এবং বোঝারও চেষ্টা করতে হবে না শুধু তেলাবাত সব পাওয়ার উদ্দেশ্যে পড়তে হবে আর কোন কাজ নাই কোরআনের আছে নাকি আছে তাহলে আমরা যারা এত আরবি ভাষায় দক্ষ হইনি আমাদের কোরআন বোঝার কোন উপায় আছে আছে তরজমা পড়ি আল্লাহ তালী কালামটার মধ্যে কি আছে একটু তরজমা পড়লে একবার জানলাম যে এই অর্থগুলো তর্জমায় অনেক সময় হয়তো অনেক কিছু ক্লিয়ার হয় না তার জন্য একটু তাফসির ও মাঝে মধ্যে বোঝার চেষ্টা করা দরকার প্রথম আমাদের সবার টার্গেট হওয়া দরকার যে আমি কোরআনের তর্জমা যারা বাংলা পড়ি যারা ইংলিশ পড়ি আমরা একবার তর্জমাটা খতম করি তাহলে মোদ্দা কথাই ব্রিফলি একটু আইডিয়া হবে যে কোরআনের মধ্যে আল্লাহ তালা কি জ্ঞানগুলো রেখেছেন ঠিক কিনা বলে এরপর এই এক নম্বর টার্গেট পরে দুই নম্বর টার্গেট একটা থাকা দরকার সেটা কি ভালো একটা তাফসির আমি পড়ব বাংলায় বা ইংলিশ অনেকগুলো পড়া লাগে আমি আপনাদের এখানে প্রেজেন্ট করার জন্য দুইটাকে বেশি করে আমি রিভিশন করি একটা হলো তাফসির ইভনিক একটা তাফসির কর্তবী তিন নম্বরে ইমাম ইবিনের দাদা তাফসির মাঝে মধ্যে আরো দু চারটাও দেখা লাগে যখন কোন কিছু মোর বুঝা দরকার হয় তাহলে তাফসির পড়ার একটা ইন্টারেস্ট আমাদের ভিতরে জাগ্রত হওয়া দরকার আছে কিনা এটা অনেক যারা আমরা লেখাপড়া করতে পারি সময় আল্লাহ তালা দিয়েছেন চেষ্টা করি না কেন আপনার কাছে নিজের কালেকশনে তার জমা তাফসির থাকা দরকার যে প্রতিদিন আপনি তেলাওয়াত করবেন এক পাড়া আধা পাড়া যা পারেন আর যখন সুযোগ হয়তো গুড আইডিয়া কিনা আল্লাহ আমাদেরকে তহিদান করবেন আর তার সির শোনা দরকার শোনার জন্য আসেন আলহামদুলিল্লাহ কিন্তু নিজেও একটু বোঝার চেষ্টা করি আমরা এরপরে আল্লাহ তালা বলছেন ইল্লা এই যে কাফেরদের কাছে এবং আরব দেশের অন্য জায়গায় যাদের কাছে দাওয়াত সময়। তারা এত গুরুত্বপূর্ণ একটা মৌলিক জ্ঞানের কিতাব আরব দেশে আর কোনো বই পুস্তক আছে এই কোরআনের বাদ দিয়ে পড়ার জন্য তেমন কোন বইও তো নাই দরকার ছিল যে এই কোরআন নাজির হয়েছে আমরা এটা পড়ি দেখি কি জ্ঞানের কথা আছে তারা আসলো না গুরুত্ব দিল না ইমানও আনলো না বরঞ্চ তার বিরুদ্ধে আরো কি করলো ষড়যন্ত্র করলো দুভাবে কোরআনকে স্তব্ধ করে দেওয়া যায় বন্ধ করে দেওয়া যায় আল্লাহ তাদেরকে ধমক দিয়ে বলছেন থ্রেট করে বলছেন তারা কি অপেক্ষায় আছে কোরআনের ব্যাখ্যা কোরআনের বাস্তবায়ন কখন তো আমাদের তাদের ক্ষেত্রে হবে নবী করিম সালামের চাচা তো ভাই খুব আদরে নিজের ছেলের মতো করে পালছেন নিজের ঘরে অনেক ছোট ওনা ছেলের মতো পেলেছেন তো তিনি বললেন যে ওনাকে নবী করিম সাল্লাহাম ছোট কালে একদিন কাছে ডেকে বললেন আল্লাহ আল্লাহ আল্লাহ তাকে তাফসিলেন এবং তিনি কি বললেন আল্লাহ আল্লাহ তাকে তাফসির শিক্ষা দেন এই হলো অর্থ আবার তা অবিল অর্থ হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা করা অনেকে স্বপ্ন দেখে স্বপ্ন দেখি অস্থির হয়ে যায় ব্যাখ্যা কি পাওয়া যায় যা স্বপ্ন দেখি স্বপ্নের ব্যাখ্যা পাওয়া যাবে যদি ব্যাখ্যা তারা করতে থাকেন তাহলে তো দিনের অনেক সময় এই ব্যাখ্যার পেছনে দিতে হবে আর কোন কোন সময় যারা আমি কেরাম ছিলেন কোনো কোনো সালকে আল্লাহ কিছু জ্ঞান দিয়েছে তারা স্বপ্নের ব্যাখ্যা করেছেন তো এই ব্যাখ্যাটা করতে পারা এটার নামও তা উইল তা উইল রুই স্বপ্নের ব্যাখ্যা করা এখন আল্লাহ তালা বলছেন তারা কোরআনের কি ব্যাখ্যার অপেক্ষায় আছে অথবা এর বাস্তবায়নের অপেক্ষায় আছে ব্যাখ্যা বাস্তবায়ন তারা কি বোঝানো হয়েছে পরের অংশে যেদিন এই কোরআনের ব্যাখ্যা তাদের কাছে নাজিল হয়ে যাবে তাদের কাছে আসবে বা কোরআনের বাস্তব কথাগুলো তারা যখন বাস্তবে পাবে সেদিন যারা ভুলে গিয়েছিল এর আগে এই কোরআনকে অনুসরণ করতে যারা চাইনি বর্জন করেছে ভুলে গিয়েছে তারা তখন আফসুস করে বলবে। বলবেক আমাদের কাছে আমাদের নবীগণ তো হক কথা নিয়েই এসেছিলেন ওই দিন তারা আফসুস করবে যে কোরআন তো আজকে বাস্তবায়ন হয়ে গেল দিনটা কোন দিন বলেন তো ভাই আমাদের দিন তারা কি দেখবে যে এখন কোরআন না শুনলে কি হবে কোন কিছু হবে না আমার সব ঠিক মতো চলছে এখন থেকে মৃত্যুর পর থেকে তার কোরআনের ব্যাখ্যা শুরু হয়ে গেছে এখন কোরআনের বাস্তব কে যে সব দেখতে পাচ্ছে কবরে ঢুকে বলা হচ্ছে মান রব এই তোমার রবকে তখন কি উত্তর দিবে ঠিকই বলেছিল তার উপরে নাজুল হয়ে গেছে এখন তখন সে আফসোস করে বলবে কত রুসুল হা আমার কাছে তো আমাদের কাছে তো আমাদের নবী রসুল যারা এসেছিলেন ঠিক কথাই তো নিয়ে এসেছিলেন হক নিয়ে এসেছিলেন এই কিতাব হক ওয়াহি হক আজকে কি আল্লাহ কোন রকমের সুপারিশকারী পাওয়া যাবে আমাদের জন্য কোন সুপারিশকারী পাওয়া যাবে কিনা যারা সুপারিশ করে আপনার কাছে বলে আমাদেরকে আল্লাহ পার করে দেবে আল্লাহ কোন সুপারিশকারী আসতে আছে তা কাকে ধরবো আল্লাহ এখন সুপারিশ তালাশ করবে তাদের সুপারিশ করতে কেউ হিমাত করবে কারো সুযোগ আছে সেটা সে আবদার ফেল আবদারি কুন তাহলে কমপক্ষে আল্লাহ এর করেন এখানে যদি আমাদেরকে সুপারিশ করে পার না করে দেন আমরা তো আটকে গেছি তাহলে আল্লাহ আমাদের হিসাব নিকাশ না নেওয়ার আগে আমাদেরকে মেহরবানি করে আবার একটু দুনিয়ায় পাঠিয়ে দেন আল্লাহ তাহলে যে আমল করেছি এরকম আমলে আর করব না আর করব না কথা দিচ্ছি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি আমরা অন্য রকম আমল করব যে আমল করলে আপনি খুশি হন ওইরকম আমলটা নিয়ে আসবো আল্লাহ একটু সুযোগ দেন একটা কত আহাজারি কত ফরিয়াদ এরকম সুযোগ আর দেওয়া হবে তারা নিজেদের তার বাড়ি গাড়ি সব চলে গেলে কি এত ক্ষতিগ্রস্ত হতো দুনিয়াতে তার মিলিয়ন পাউন্ড লস হয়ে গেলে এত ক্ষতিগ্রস্ত হতো আখেরাতের ক্ষতিগ্রস্তের তুলনায় দুনিয়ার কোন ক্ষতিটা তুলনা করা যায় বলেন তো দেখি কিছুই না দুনিয়ার একশো ক্ষতি এক জায়গায় যোগ করেন আখেরাতের ক্ষতির তুলনায় কি সামান্য এক ইঞ্চি পরিমাণ কম্পেয়ার করার মতো তারা যে এটা করবে আল্লাহ আল্লাহতালা তাদেরকে সুযোগ দেবেন না অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন যখন তারা এরকম করতে থাকবে ওয়ালা বলেছেন। তারা যখন জাহান নামের উপকণ্ঠে তাদেরকে দাঁড় করানো হবে ফেলে দেওয়ার জন্য রেডি। ওই সময় জাহান নামের দিকে তাকিয়ে তাদের কেমন লাগবে যে এখনই আমাকে ফেলে দেওয়া হচ্ছে আল্লাহ আমার জন্য ওটা দেখেই তারা বলবে চিৎকার করে অকাল আমাদেরকে যদি আবার একটু ফেরত পাঠানো হতো আহ ওলা আহ আমরা যদি আরেকবার পেতাম তাহলে আমরা আল্লাহর আয়াতকে আর কখনো অস্বীকার করতাম না মানতে এবং আমরা অবশ্যই ইমানদার হয়ে যেতাম আর কোন রকম উল্টাপাল্টা করার চিন্তাই করতাম না কখনো বল এখন তাদের কাছে প্রকাশ হয়ে গেল যা তারা লুকিয়ে রেখেছে এগুলা তারা এই চাপটারে উল্টে নেই রাখে যাওয়া লাগবে মরতে হবে কোনো চিন্তা নাই শুধু দুনিয়া কেমনি দুনিয়ার মধ্যে সবকিছু জোগাড় করব আর নেব কাকে মারব কাকে খাবো আমার দুনিয়া ঠিক রাখার জন্য এই চিন্তাই তারা শুধু করেছিল আদু এদেরকে যদি আমি আবারও পাঠাই এরা কি করবে জানেন হে নবী এরা গিয়ে আবার যখন দুনিয়ার মজা পাবে আবার ওই কামি করবে আমি ভালো করে জানি সব মিথ্যা পাবি আমি পাঠালেও তাই করবে তারপরে তো আমি পাঠাবোনার সিদ্ধান্ত হয়ে আছে এখন তারা মহা ক্ষতিগ্রস্ত হয়ে গেল তারা সব বেকার হয়ে গেল অদল্ল আনহুমা কানিয়াতারুন তারা যা কিছু অন্যায় কথাবার্তা বলতো দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে যারা দিনের আমল করে নবির সম্পর্কে যা তাদের আজি বাজে মন্তব্য করেছে তাদেরকে তারা তিরস্কার করেছে যেভাবে তাদেরকে তারা বিভিন্ন রকমের ব্লেম করেছে সব কিছু এখন বেকার চলে গেল তাদের বিরুদ্ধে চলে গেলো তারা গোমবাহিতে পড়ে গিয়েছে এখন শুধু আফসোস করলো যে এখন কেউ তাদেরকে সাহায্য করতে আর গিয়ে আসবে না তারা আজকে এই মহা ক্ষতিগ্রস্ত হয়ে গেল আল্লাহ তালা এই পরিস্থিতি তুলে ধরে পরের আয়াতে বলছেন শোনো তোমাদের রবকে কি তোমরা চিনতে পেরেছ কোন রবের সঙ্গে তোমরা এরকম নাফরবাণী করছ কোন রবকে মানতে অস্বীকার করো আর কুফুরি করো সেই রব কি চুন ইন্দরাকুম তোমাদের রবকে জানো নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন আল্লাহ সে আল্লাহ কেমন আল্লা আকাশগুলোকে এবং জমিনকে সৃষ্টি করেছেন কয়দিনে ছয় দিনে অতবার আরশের উপরে তিনি ইস্তেবা গ্রহণ করেছেন আরশের উপরে আসীন হয়েছে বা কেউ বলে সমাসীন হয়েছে। আর সে সমাসীন হয়েছেন আরো সেবা করেছেন এবং দ্রুত গতিতে সেটাকে ধরার জন্য তার টান আসার জন্য একটা পরে একটা ঘুরতে থাকে এখানে আল্লাহ তালা সৃষ্টি করে আরশের সে আসীন হয়েছেন এই তাফসির মধ্যে আপনারা জানেন যে আর মধ্যে আল্লাহ তালা আছেন কিভাবে আসেন কেমনে আছেন কি করেন এগুলো আমাদের জানার কোন উপায় আছে এগুলো শুধু শব্দের তর্জমা যা আছে তাই এগুলো কোনো ব্যাখ্যা করা যাবে আল্লাহ ব্যাখ্যা আল্লাহ তালা ব্যাখ্যা না করলে রসুল্লাহ সাল্লা ব্যাখ্যা না করলে আচ্ছা আর সে মধ্যে আল্লাহ তালা কি বসে থাকে না শুই থাকে না অজুবিল্লা এরকম প্রশ্ন করা প্রশ্ন করা যাবে না কিছু এই বিষয়গুলো যেগুলো বিস্তারিত আল্লাহ সিফাত আল্লাহ তালাকে দেখি নাই এবং আমাদের পক্ষে দেখা সম্ভব নয় আমরা দেখবে একদিন আল্লাহ তালা অফিকে রাখে জানলাতে গিয়ে ইনশাল তার আগ পর্যন্ত আল্লাহ তালা কে বোঝার মতো আল্লাহর সঙ্গে মিলে ছোটখাটো এমন কোন জিনিস আছে নাকি কোনো সৃষ্টির মধ্যে তার মত কোন কিছু নাই সর্বোত্তম কোন এক্সাম্পল দিয়ে আল্লাহকে বোঝানোর চেষ্টা করেন যে আল্লাহ এরকম করেন এরকম এরকম এগুলো বলা যাবে না এইজন্য জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহ দার্স দিচ্ছেন মাসিদে না বসে আপনাদের এই তরিকা আরো কত লোক সেখানে ছিল সেখানে সমস্ত দুনিয়া থেকে লোকেরা ওনার কাছে পড়তে যেতেন শুধু মদিনাম লোকের না সারা দুনিয়া থেকে যেত এই দার্সের মধ্যে বসে একদিন প্রশ্ন করলো যে আমার একটা প্রশ্ন আছে মাল ইস্তেয়াটা কিরকম কেমন জিনিসওয়া আল্লাহ যে আসীন হন সমাসিন হয়েছেন আর মধ্যে কেমনে কি করে কেমনে আসীন হইলেন কি করে ওইটা একটি বিস্তারিত ব্যাখ্যা কি করবেন তখন তিনি কি জবাব দিলেন আলিমা ঝুল ইমান যে আল্লাহ তালার ইস্তি শব্দটার অর্থ আরবিতে মালুম আমরা বুঝি অর্থটা কি মোটামুটি বোঝা যায় আর অর্শ এটা অর্থ আছে আসিন হওয়া সমাসীন এটা অর্থ এটা তো এই অর্থটার স্বাভাবিক অর্থটা সবাই বুঝে ওয়াল বিস্তারিত জানতে চায় সেটা অজানা আমাদের কাছে জানার কোনো উপায় নাই এটা জানার মতো এই মগজ ব্রেইন তো আমাদের নাই। এত কিছু ধারণ করার অসম্ভব কাজে আর আল্লামান এই আয়ের উপর ইমান আর এই ব্যাপারে প্রশ্ন করাটা বেদাত রং এটা বেদাতের লক্ষণ তারপরে তিনি আরো বলেন্লা আমার মনে হয় যে তুমি বেদা আতকারী ছাড়া কোন ভালো মানুষ না তুমি আমার ক্লাস থেকেও তোমার আল্লাহ তালা আর ইস্তেবা গ্রহণ করেছেন তাহলে আল্লাহর পরিচয়ের মধ্যে কয়টা জিনিস প্রথমে আকার জমিনকে সৃষ্টি করেছেন ছয় ছয় দিনে দিনে এটা এত বিশাল কিছু সৃষ্টি করা আল্লা তাল কিরকম ক্ষমতার প্রমাণ আমাদের কাছে চলে আসে তাহলে ছয় দিনে এত বিশাল জগৎ সৃষ্টি করা সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়াসহ কাফতান ও ওপেন আবায়ের বিশাল সমাহার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 রাত ঢেকে ফেলে তার মানি যেভাবে রাত আর দিন যায় ইয়াতুবুহু হাসি একটা আর একটা কে খোঁজে একটা আর একটা পিছনে তার বাণি দিন চলে যাচ্ছে রাত আসছে রাত গেলেই দিন আসছে মাঝখানে কোন গ্যাপ আছে ব্রেক আছে কোন সময় দিন চলে গেলে রাত আসতে একটু দেরি করছে এই ঘটনা ঘটেছে রাত চলে গেছে দিন এখনো আসলো না এরকম ঘটবে না সাইকেলটা এইভাবে করা হয়েছে হাতি থাকি আটটা লাগানো আছে একটা ধর তালে আছে ওইটা শেষ এটা ঢুকছে আবার কোনো কখন কেউ বলবে যে না হয় অনেক সময় দেখা যায় শীতকালে দিন দেরিতে আসে রাত লম্বা হয়ে যায় গরমকালে দিন সকাল আসে রাত্র দেরিতে আসে এটার ব্যাখ্যা আল্লাহ করে দিয়েছেন আল্লাহ তালা দিনকে দিনের একটা অংশকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন কোন কোনো জায়গায় কোনো কোনো সিজনে আবার দিনের অংশকে রাতের মধ্যে ঢুকিয়ে দেয় কিন্তু তাদের বর্ডার আছে তারা বর্ডার ক্রস করবে না আল্লাহ তালা লম্বা করেছেন তিনি ছ কখনো চড়াও হতে পারবে না দেরিও করবে না একটা ঠিক যে প্রোগ্রাম করে দেওয়া আছে তারা করবে না এটা আল্লাহ তালার বড় বিশাল ক্ষমতা লক্ষণ নয় কি দিনের রাতের এই প্রোগ্রামকে ঠিক করে দিয়ে কিভাবে তিনি অত সুষ্ঠ মতো চলে আসছে কত ক্ষমতা অধিকারী হলে কুদরতের অধিকারী হলে এমনটি করা সম্ভব আরও কি তিনি সৃষ্টি করেছেন কি কি করেছেন ওয়াশাওয়াল কুজুমা মুসাখারা তিমবে সূর্য চন্দ্র এবং তারকাগুলো তারাগুলো মুসাখারা তিমবে আমি সবগুলো আল্লাহ তালার হুকুম মানতে বাধ্য এবং তারা মেনে যাচ্ছে কোন রকমই তারা কোনো দিন তেড়ামি করেছে সূর্য বলছে আমি আজকে আর একটু ঘুমাই আমি এত সকাল আসব না উল্টা পাল্টা করেছে তারা একদম ফলো করে মেনে নেয় তারা কোনো রকমের প্রতিবাদ করে না এবং কোন হের করে না আমল করতে অর্ডার শুধু চন্দ্র সূর্য নয় আরো গ্রহ নক্ষতা কিছু আছে আল্লা সুরাই কি বলেছেন না সূর্য সূর্যের জন্য কোন সুযোগ আছে বা সে কখনো করবে যে সে চাঁদকে গিয়ে ধরে ফেলবে তুমি তাতেই ভাগো আমি চলে আসি তার উপরে চলাও হবে না কল আল্লাহ সাবেক্ষনাহার রাত দিনের আগে চলে আসবে না যেটা আল্লাহ সাইকেল করে দিয়েছেন সেভাবেই থাকবে অকুল্লুন ফিফালা কিংস প্রত্যেকটি নিজের যে কক্ষপথ আছে সেখানে সাঁতার কাটে সেখানে সে তার প্রদক্ষিণ করে যায় তার ডিউটি পালন করে যায় তাহলে এত বড় বড় সৃষ্টিগুলো আল্লাহ তালার হুকুম মানে নাকি মানে না কোন এই এত মহা গ্রহগুলো কোনটা আল্লাহর হুকুমের নাফরমানি করে বলেন সূর্যের পাওয়ার কত সাইজ কত এই সূর্য পৃথিবী থেকে কতগুন বড় এই সূর্যের সাইজ পৃথিবী বড় এবং কত দূরে এত বড় সূর্য তার পাওয়ার কত সে তো আল্লাহর কোন নাফরমানি করে না আর মানুষ আমার সাইজ করবে সাড়ে তিন হাত আর আমরা এত পাওয়ার দেখায় নিজের হাতে ক্ষমতা পেয়ে যেন আমি সমস্ত পৃথিবীর মালিক হয়ে গেছি এই মানুষকে লক্ষ্য করে আল্লাহ তালা এই সমস্ত বলছেন দেখো এসব আমি সৃষ্টি করেছি আমার ক্ষমতা দেখো আর এগুলোর দিকে দেখো মুসাহরাত্রে তারা আল্লাহর হুকুমকে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে তারা মেনে নিচ্ছে এবং পালন করছে তোমাদের খবর কি আলা আল্লাহুল আল্লাহর সৃষ্টি আমর আর হুকুম কার চলবে আল্লাহরই চলবে আমাদের জীবনে আমরা কার হুকুম মানবো আল্লাহর হুকুম মানবো না মা বাবার কথা শুনবো এইবার দেখি কি করা আল্লাহর হুকুম মানবো মা বাবা যদি কব তোর বউ কথা শুনবি না কিন্তু খবরদার আমরা যা কই তা করবি মা বাবা যদি আল্লাহ বাইরে বলে খামাকা সঙ্গে দুর্ব্যবহার করতে আর আল্লাহ দুর্ব্যবহার করতে বলছে রসুলাম কি বলেছেন খাইকুম খাই রুকুম লে আহি ওয়ানিহি তোমাদের মধ্যে ওই লোকটাই ভালো যে তার স্ত্রীর পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করে আমি আমার স্ত্রী পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করি কোন কোন মা বাবা মনে করে আমার ছেলে স্ত্রীর সঙ্গে এত ভালো ব্যবহার করে তার মানে স্ত্রীর বই তারা খাই ফেলও কিনা আমি হারাইলাম কিনা এই ধরনের চিন্তা করা এবং ছেলের মন নষ্ট করে দেওয়া এগুলো ঠিক নয় আবার এর অর্থে এই নয় যে বউ বেচারী আবার তার মায়ের বিরুদ্ধে স্বামীর একেবারে উল্টাই ফেলবে এই মহিলার কোনো কথাই শুনবো না এটাও ঠিক নয় প্রত্যেকের রাইট আছে প্রত্যেকের হক আছে আমাদের সমাজে এগুলা চলছে বেশি না কম এত বেশি চলছে যে পরিবারগুলো অশান্তি মানে কিভাবে নির্যাতন অর্থাৎ চলছে এক একটি পরিবারের মধ্যে স্ত্রীরা যদি শাশুড়ি কে একটু খেদমত করে একটু কথা শুনে তারওতে তো একজন শাশুড়ি হবে তারওতে তো খেদমত পাবে তাদের এটা করা উচিত আর মা গুলো নিজের মেয়েরে এত খেয়াল এত আধার তো আল্লাহ হুকুম আগে অনেক সময় মা বাবা এমন করে খবরদার আমার কথা শুনি না এমন পদ্মিমতু সত আখ রাত বরবাদ আল্লাহ থেকে আপনার আইনে থেকে আল্লাহর কমান থেকে আপনি বড় হয়ে গেছেন মা বাবাকে আল্লাহ অনেক সম্মান তাদের অনেক বেশি হ্যাঁ মা বাবাকে সম্মান করার মধ্যে এত মর্যাদা আছে দুনিয়া আখরাতে পাওয়ার আছে কিন্তু সেটা স্ত্রীর হক নষ্ট করে নী স্ত্রীর হক নষ্ট করে মা বাবাকে নয় আবার স্ত্রীকে খুশি করতে গিয়ে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করতে কোনটাই নয় আবার বলবে না যে ইমাম সাহেব খালি অমুকের পক্ষে বলে আমি দনু পক্ষে বলতেছি ওকে তাহলে সৃষ্টি যিনি এখতিয়ার যার ক্ষমতা হুকুম দেওয়ার ক্ষমতা তার তার হুকুম সবার আগে আল্লাহর হুকুম সবার আগে কারো এর এই মাঝখানে কেউ ঢুকতে পারবে না আল্লাহর হুকুমের সঙ্গে যদি না কন্ট্রাডিকশন না হয় তাহলে ওস্তাদ হোক মুরব্বী হোক মা হোক বাবা হোক তাদের হুকুম মানা যাবে কিন্তু আল্লাহ তালার তরিকার বাইরে মা বাবার হুকুম মানা যাবে কোন ওস্তাদের হুকুম মানা যাবে কোন লিডারের হুকুম মানা যাবে এই যে আল্লাহ তালার সমস্ত সৃষ্টি সৃষ্টি তার মূল এই ক্ষমতাকে নিয়ে দোয়া করেছেন আবু দার দার্লাত করেছেন সুন্দর দোয়া আল্লাহ মুমর কুল্লু আস আলু কমিনাল খাই কুল্লি ও কমিনে কুল্লি যে আল্লাহ আপনার জন্য সমস্ত ক্ষমতা পুরোটা আপনার হাতে কার হাতে কোন ক্ষমতা নাই এবং সমস্ত প্রশংসার আপনি হকদার পুরোটাই আপনি। প্র আমরো করলো প্রত্যেকটি জিনিস একদিন আপনার কাছে ফেরত যাবে আমিও যাব আমার স্ত্রীও যাবে আমার মাও যাবে আমার বাবাও যাবে ওখানে ফাইনাল বিচার হবে কি কিনা খবরদার কেউ কারুলুম করবেন দুনিয়াতে আপনি আপনার জুলুম চালিয়ে যান যেখানে আছে কল্যাণ আল্লাহ আমি পুরোটাই আপনার কাছে চাই দেবী কমেনে কুলে আর যেখানে কোন খারাপি আছে ক্ষতি আছে অকল্যাণ আছে সে তার পুরোটা থেকে সবটা থেকে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই আশ্রয় চাই আল্লাহ আল্লাহাদমতা তার কাছে আসে তার কাছে তো চাওয়া দরকার আর কারো কাছে চাইলে ফাইদা হবে তার কাছে চাওয়া কেমনে চাবো চাওয়ার তরিকা দোয়া করার তরিকা চাওয়ার জন্য যে সবচেয়ে বড় উশিলা ব্যবহার করি আমরা সেটা এই দোয়ার তোর কে আল্লাহর কাছে চাই তাই না সেই বিষয়ে আল্লাহ তালা এখন বলছেন তোমরা ডাকো আল্লাহ তালার কাছে খুব কাতর হয়ে নিজেকে নরম করে নিজেকে ছোট করে আর একটু গোপনে ডাকো বেশি করে আল্লাহ তালাকে গোপনে ডাকো যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে তিনি সীমালঙ্ঘন করোনা আল্লাহ তালা তুমি দোয়ার মধ্যে ভালো কাজের মধ্যেও সীমালঙ্ঘন করো না সেটাও আল্লাহ পছন্দ করেন না দোয়ার মধ্যে সীমালাঙ্ঘন হয় কেমনে আমরা একটু পরে আসবো ইনশা এখন আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ কাছে দোয়া করতে দোয়া অনেক বড় এবাদত এই জন্য হাজির সারেফে কি এসেছে দোয়াই হচ্ছে আসল এবাদত কারণ কি দোয়াকে দোয়াতে আমি নিজেকে ফকির বানাই আল্লাহকে অনেক রানি বানাই আমি আল্লাহর কাছে সব চাই আমি ছোট আমার আল্লাহ অনেক বড় এই জিনিসটা দোয়ার মধ্যে বেশি ফুটে উঠে ঠিক কিনা এটাই আসল তাহিদ এখন এই খুফিয়ার কথা বলতে গিয়ে একটি হাদিস এসেছে আবু কোন কোন ডান নিতে কোনো রেওয়ায় আসে বলে এমন চিৎকার করছে আর বিভিন্ন রকম দোয়া করছে সবাই অনেক জোর জোরে নবী করি সাল্লাম বললেন তিনি তো বধির না তিনি তো কানে শুনেন না এমন তিনি না তিনি খুব কানে শুনে এবং তিনি গায়ের না তোমাদের থেকে অনেক দূরে না তিনি উপস্থিত তিনি হাজির ইন্নকারী যাকে তোমরা ডাক তিনি সব শুনুন এবং অনেক কাছে কত কাছে অনেক কাছে। আল্লাহ অনেক কাছে কিন্তু অনেকেই জোরে বেশি করে দোয়া করে এই জোরে দোয়া করাটা কতটুকু ভালো কাজ আর কি হাজিস আমরা দেখি হাসমাস রহমতুল্লাহ আলী বলেন অনেক লোকেই খুব জোরে প্রকাশ্যভাবে বেশি এত করে দোয়ারে বাদতো জোরে করে জোরে এইগুলাকে তিনি বলেন এগুলা সালফে সাল এই তরিকায় করেন তাবিন এরকম জোরে জোরে চিৎকার করে জিকির করা জোরে জোরে চিৎকার করে দোয়া করা বিশাল বিশাল ঘন্টা পরে ঘন্টা দোয়া থাকা এগুলা ওনারা কখনো করেননি একসঙ্গেও করেননি ওনারা সবে একলা একলা করতেন তিনি বলেন ইমাম আল হাসানুর বাসরি রহমতুল্লাহ চিনছেন তো অনেক বড় মাপের ইমাম সলফেস তিনি সাহাবিদের কথা বলেন এবং কিছু তবেই কে তিনি দেখেছেন তারা কোরআন জমা করেছে বা হেফ করেছে কেউ পায়নি কোরআন খতম করতেছে পড়ছে রাত দিন অনেক কাউকেটের বেটেই দেয় না নিজে এত গোপনে পড়ে গোপন করেছে ও ইনকান ঘরের মধ্যে এভাবে গোপনে এত লম্বা নামাজ পড়ে কথা আদর আকু আমা লুহু ফের ভাইয়া কু আলান ইয়া আবেদন আমরা এমন কমকে পেয়েছি সাহাবাইকার আমি তারা যেকোনো আমল যদি মানুষকে না দেখিয়ে করা যায় কোন রকমই তারা মানুষকে দেখতে দিত না ইসমাউল সৌদ মুসলমানরা যখন দোয়া করতো তাদের কোন আওয়াজই কেউ শুনতে পেত না সে অনেকক্ষণ ধরে দোয়া করছে তার মুনা যাত কেউ শুনতে পেত না সে এবং তার আল্লাহ গোপনে মনে মনে আস্তে আস্তে করছে কাউকে জানতে দেয় না ইমান তারা মনে হয় গোপনে কানে কানে কথা বলছে তাদের সঙ্গে আল্লাহ একদম আর আমাদের সবাই এত জোরে বলো মাইক ফেটে যাবে আর এইরকম জোরে দোয়া করলেই তো বিশাল দোয়া হলে এবং সেই দোয়ার জন্য মানে হাজার হাজার লাখো লাখ লোক এই দোয়ার জন্য কি যে অবস্থা কি কেমন চলছে। এই সমস্ত কিছু কোন দিন শাহাবাদের জমা নাই তাব সালফেস হয় নাই এগুলো আবিষ্কার হয়েছে আর এগুলোকে হাতিস রসুল বলেছেন কৌমুন ইয়া তাি দোয়া নবী করিম সালাম বলেছেন আমার কৌমের মধ্যে কিছু লোক আসবে যারা দোয়া করতে গিয়ে সীমা লঙ্ঘন করবে কিভাবে সীমা লঙ্ঘন করে আয় এরপরে তোমরা তোমাদের রবকে ডাকো বিনয় হয়ে খুব নিজেকে ছোট মনে করে কাতর হয়ে আর গোপনে ওয়াইন্ডা এটাই তোমাদের জন্য যথেষ্ট তুমি এই কথা বলো কি বলবে আসলে হচ্ছে কি ওই ইমাম আহমাদি রাজি আল্লাহনার ছেলে দোয়া করছেন একদিন দোয়ার মধ্যে কি বলছেন জানেন ছেলেটা সাহাবির ছেলে দোয়া করছেন আল্লাহাফা আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাননাথের নিয়াম চাই চাই যে মখমল আছে দেবেন ওগুলাও চাই কথা করবগুলো ধরে ধরে এক একটা আইডিয়া একটা এর কথা আলো ওইটা চাই সেটা চাই তো শুনে ও আউজি কামিনিহা আল্লাহ জাহান নামের থেকে পানা চাই জাহান নামের যে চেন গুলো দিয়ে বাঁধবে সেই চেন গুলো থেকে পানা চাই যেগুলো হাত পায়ে বোধে ইয়া লাগাবে কি লাগাবে এটা যে কড়া লাগায় কড়া লাগাবে হ্যাঁ হ্যান্ড কাপ লাগাবে ওগুলো শুনে বললেন কহি আর অনেক খারাপ জিনিস থেকে আল্লাহ কাছে পানা চাইলা তবে শোনো আমি তোমাকে হাদিস বলি নবী করিম সাল বলেছেন কিছু কম আসে তারা দোয়ার ব্যাপারে সীমা লঙ্ঘন করবে বাড়াবাড়াই করবে তারপরে আয়াত শুনলালেন ছেলেকে বললেন এই দোয়াটা শোনো তুমি এভাবে করো আল্লাহ আসাল জান্নাত্রবাই না শে যে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই আর যে আমলগুলো করলে আমাকে কাছে নিয়ে আসবে সে আমলগুলো গুলো চাই আর আল্লাহ আমি আপনার কাছে জাহান নাম থেকে পানা চাই আর যে আমলগুলো গুলো করলে জাহানামের কাছে মানুষ চলে আসে সেই জাহান সেই আমলগুলো থেকে আপনার কাছে বাস হয়ে গেলে বেটা এরকম দোয়াই করে বেশি দরকার নেই এত ডিটেলস বলার আরেক সাহাবি আবদুল মুহ আনহু ওনার ছেলে এই কাণ্ড ঘটছে সেও দোয়া করছে কি দোয়া করছে কি থাকবে প্যালেস থাকবে সাদা রাজপ্রাসাদ থাকবে আল্লাহ ওইটা আমার আগে দিয়ে দিল যখন বললো ফকল আয়াব তিনি বলেছেন যে আমার উন্মতের মধ্যে কিছু লোক আছে দুই বিষয় তারা সীমা লঙ্ঘন করবে বাড়াবাড়ি করবে একটা তো হলো কি কি বলছি একটা দোয়ার ব্যাপারে বাড়াবাড়ি করবে আর কিছু লোক আসে পাক পবিত্রতার ব্যাপারে বাড়াবাড়ি করবে একদিনে উজু করে তিন বার হয় না পানি ছাড়ছে পাঁচ বার ধরে তারপরে হয় না হয়ে আবার শুরু করছে পা ধুতে এতগুলো পানি নষ্ট করে আর যদি নিজের ঘরে হবে কিছু বিলডিল্ডির হিসাব আসে আর মসজিদে হলে তো কোনো কথা নাই ছাড়াও যা পারো এইরকম কিছু লোক করে কিনা বলে তারপরে একটু কি জানি মনে হয় যে কোনখানি শুকনো আসে কিনা আচ্ছা আবার উজু করে এই ওয়াশ ওয়াশার রোগ আছে আমার কিছু লোক করবে সিলিন্ডার ব্যাপারে তুমি পরিমিত পানি খরচ করো ইকোনমি ওয়েতে খরচ করা একটু ইকোনমি এমনকি তুমি সাগরের তীরে নদীর তীরে বসে ওজু করলেও অপব্যয় করোনা তাহলে এই দুই কাজে সীমালাঙ্কন হতে পারে এই দোয়ার ব্যাপারে আর অনেক চমৎকার আলোচনা করেছেন তিনি যেটা বলেছেন যে আল্লাহ তালা যে বলেছেন আমাকে ডাক বিনয়ী ভাবে এবং খুব গোপনে তিনি বলেন জানো তোমরা গোপনীয় দোয়া করার মধ্যে অনেক ফায়দা আছে কি কি ফায়দা আছে তিনি এক নম্বরে বললেন ইমান এই গোপনে দোয়া করলে ইমানটা অনেক বড় হয়ে যায় কারণ সে জানে আমার আল্লাহ এত পাওয়ার যে আমি ছোট গলা কি দোয়া করছি তিনি শুনতে পাচ্ছেন তাদের আল্লাহ তালা সান কত পাওয়ার কত কুদরত কত এই ব্যাপারে তার ইমান টপ লেভেলে আসে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 না আস্তে বললে করলে হবে তখন তিনি বললেন যে তুমি আস্তে করো কারণ আল্লাহ এইভাবে শুনতে পায়। কাজেই এই আস্তে করলে যে আল্লাহ শুনে এই যে বিশ্বাস করে বিধায় সে আস্তে করে আর যে জোরে করে সে মনে করে জোরে না বললে আল্লাহ ঠিক মতো শুনবেন না তাহলে তার আল্লাহ তারা শোনার ব্যাপারে দিক থেকে জোরে করা উত্তম না আস্তে করা উত্তম তিনি একজাম্পল দিয়েছেন কেউ যদি কোন মালিকের কাছে সুলতানের কাছে কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কাছে গিয়ে বলে যে আমাকে এটা দিতে হবে সেটা দিতে হবে এটা দেন না কেন সেটা দেন না কেন আমাকে অনেক আদবের সঙ্গে বলতেছে মনোযোগ দিয়ে যদিও আল্লাহর সঙ্গে কোন মেসাল খাটে না তো তিনি বলেছেন যে আল্লাহ তালার সঙ্গে আদবের সাথে বলবে খুব গোপনে মনে ভয় রেখে তার কথাটা অনেক বেশি আদব ফুটে উঠল আল্লাহ চিৎকার করে বলার মধ্যে আদব নাই আল্লাহ খুশু নিয়ে আসার জন্য জোরেটা বেশি হয় ফায়দা হয় না আস্তেটা আসতেটা সবার সামনে করতেছি আমি এত কান্নাকাটি করতেছি সবাই দেখছে এইটার মধ্যে এত খুশু আসে না খুসু কখন আসবে আমি যখন একলা গোপনে আল্লাহ লাখ কাছে বলবো কেউ জানবে না ওইটার মধ্যে খুশুটা বেশি আসবে চার নম্বর সঙ্গে যে এখানে বেশি। অনেকে যদি দেখি আমার দোয়া শুনে মা লোকটা এত দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আকবর তার একটা এক্সাম্পল হচ্ছে ইমাম খালিফা অমর আব্দুল আজিজ রহমতুল্লাহ জামানায় এক লোক আসলো মসজিদের মধ্যে কি সুন্দর করে নামাজ পড়ে মনে হয় এই দেশের না বাইরে থেকে আসে কিংবা হয়তো তার পরিচয় ওনার সঙ্গে হয়ে গেছে তিনি লক্ষ্য করলেন যে খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ে আর খুব দোয়া করছে তো তিনি দেখে কিছু বলেন না তাকে চলে গেছে। গিয়ে ওনার এক মিনিস্টার ওনার সহচরকে পাঠিয়েছেন যে এই লোকটার খোঁজ যদি তার যেভাবে তাকে করতে না দেখি যদি এখলাস থাকে তাহলে সাংঘাতিক ভালো লোক তাহলে আমি তাকে বাগদাদের কাজী বানিয়ে দেব। মানে আলামী কিছু লোক বোঝা গেছে কাজী বানাই দেব। তুমি ভালো করে খবর নিয়ে আসো তাকে চেক করো যে আসলে সে কি ভালো মানুষ কিনা মুখলেস মানুষ কিনা খলিফা আমরা চিন্তা করবেন আমি খবর নিয়ে আসতেছি গিয়ে বললো ভাই আপনি কি বাগদাদ থেকে আসেন কি মনে করি আসলাম আর কি দেখি তো বলে শোনেন খবর বলি আপনি যদি আমার সঙ্গে একটা এগ্রিমেন্টে আসেন তাহলে বাগদাদের কাজের পোস্টকে আমি নিয়ে দিতে পারবো খরিফা থেকে আপনার জন্য তো কয়েক কি করা খালি আপনার প্রথম তিন মাসের বেতনটা আমাকে দিয়ে দিবেন ঘুষ আছে কয়েক তিন মাসে তোমার এক বছর দিয়ে দিব আমি উনি তো খবর পাই গেছে তাহলে এটার মধ্যে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু গোপনে করলে কোন রিয়া আসার সম্ভাবনা আছে কেউ দেখেন আমি দোয়া করছি এখানে রিয়ার কোন সুযোগ আছে কিন্তু আমি দোয়া করি অনেকেই দেখলো এখানে রিয়ার সুযোগ আছে কিনা আছে পাঁচ নম্বর হল যে যখন আসতে করবে তখন মানুষের মধ্যে মনোযোগ বেশি থাকবে জোরে কইতে পেলে কোনটা বললাম কোনটা বাদ চলে গেল তারপরে খেই হারিয়ে যেতে পারে কিন্তু যখন সে আস্তে আস্তে বলবে তার মাইন্ডটা মোটামুটি একটু মোর কন্ট্রোল থাকবে এবং মোর ফোকাস করতে পারবে সে তিনি বললেন ছয় নম্বর বললেন যেই ব্যক্তি আসতে বলে তার সে ফিল করে যে আমি কাছে আছি আমি আসতে বলবো কেউ আপনার সঙ্গে কাছে বসে কথা বলতেছে এখন সে ভা ভা করে কথা বলে এত জোরে জোরে বলে আপনার কাছে লাগবে না আরে বেটা আমি তোমার কাছে বসে তুমি এত জোরে কথা বলো কেন মাঝে মাঝে এরকম হয় আপনি কিছু লোককে থামাইতে হয় একটু আসতে বলেন এত জোরে বলছে তো এটা হলো যে আসতে বলার মধ্যে আপনি ফিল করতেছেন আই এম ভেরি ক্লোজ টু হিম আপনি যখন কানে কানে কথা বলেন আপনি খুব ঘনিষ্ঠ আর যখন জোরে আল্লাহ আল্লাহর সঙ্গে আমার ঘনিষ্ঠতাটা আমি প্রুভ করে দিলাম আল্লাহ তালার কাছে আর জোরে বললে আল্লাহ তালার সঙ্গে আমার সম্পর্কটা দূরত্বের মনে হেজে না এরকম জিনিসটা ফুটে এরপরে আরেকটা পয়েন্টে তিনি কি বলেছেন যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে আমি কি কাছে তার ওই বেদন জিজ্ঞেস করেছিল যে আমাদের আল্লাহ কি কাছে এ আসছে শুনবে নাকি দূরে থাকেন জোরে বলতে হবে তখন তিনি জবাব না দিয়ে আল্লাহ তালির ইন্তজার করলেন আল্লাহ তালা ও পাঠিয়ে দিলেন আমার বান্দা যখন জিজ্ঞেস করে আপনাকে আমার বিষয়ে তখন আপনি বলে দেন আমি অনেক অনেক কাছে কাছে। দাই দা দাম যখন কোন দাই অর্থাৎ দোয়া করে যে ব্যক্তি দোয়াকারী যখন দোয়া করে আমি তার দোয়াতে সাড়া দেই আমি কখনো কোনো দোয়া সাড়া দিতে দেরি করি না আমি সাড়া দেয় সঙ্গে সঙ্গে সাড়া দেয় কেউ কেউ বলবেন কত দোয়া করলাম সাড়া পাইলাম না সারা সবগুলো হয়ে গেছে না আপনি যেটা চেয়েছেন সেটা পাননি এতদিন থেকে পান কেউ কেউ ইমিগ্রেশন সমস্যা আসেন এই ইমিগ্রেশনের ব্যাপারে আজ দশ বছর ধরে আল্লাহকে দোয়া করেছেন এখনো তো কোন খবর নাই তো সাড়া দিলেন কেমনি আল্লাহ তাল্লাহ এইগুলার আনসার হাজিসে এসে গেছে যে দোয়ার আনসার আল্লাহ তালা কয় তরিকায় দেন আপনি যেটা পেয়েছেন সেটা পান না চেয়েছেন সেটা পান নাই সেটার ব্যাপারে কি এসেছে যে আল্লাহ তালা ফালা আছে তোমাকে এটা দেবেন বরঞ্চ তোমার তোমাকে এটা না দিয়ে আরেকটা জিনিস তোমাকে দেবেন সিবত মুসিবত এই আল্লাহ ফাংশনে লাগিয়েছেন আল্লাহ তালা আমার দোয়াকে হয়তো আমি সেটা পাইনা আর বড় মুসিবত আসার কথা ছিল তো আল্লাহ তালা ভালো জানেন আমার জন্য কোনটা বেনিফিট বেশি হবে সেটা তিনি করেছেন আর তিন নম্বর হচ্ছে যে কোনো কোন সময় আল্লাহ তালা দোয়াটাকে দুনিয়াতে না দিয়ে বান্দাকে আখরাতে দেওয়ার জন্য খুব সদতনে রেখে দেন এবং আখেরাতে যখন দেবেন সেটা এত বেশি হবে বান্দা বলবে যে আল্লাহ দুনিয়াতে কি একটা সামান্য জিনিস চেয়েছিলাম ওইটা আপনি না দিয়ে ধরে আজকে আমাকে দোয়ার পরিবর্তে এত নেকি দিয়েছেন আল্লাহ আমি কিভাবে আপনাকে সুক্রিয়া প্রকাশ করব সে আরো খুশি হয়ে যাবে দুনিয়াতে না পাওয়ার কারণে খবরদার কখনো মন খারাপ করবে না যে এত দোয়া করলাম আল্লাহেন নাকি কবুল করেন যখন আল্লাহ বলে যে আমি এনার দোয়া করলাম কিন্তু আল্লাহ কবুল করলেন না খালাস আমি ছেড়ে দিই এখন তখন আল্লাহ তার দোয়া কবুল করা বন্ধ করেন এর আগ পর্যন্ত বন্ধ করেন এরপরে এই দোয়া বন্ধ না করার ক্ষেত্রে দোয়া করার ক্ষেত্রে সেখানে যে আরেকটি পয়েন্ট এসেছে আল্লাহ কিভাবে দোয়াকে দিয়ে বলা মুসিবত দূর করেন সে প্রসঙ্গে আরেকটি হাদিস এসেছে মানুষের দোয়া আল্লাহর কাছে উপরের দিকে উঠে আর কোনো সময় দেখা যায় আল্লাহ ফয়সালা হয়ে গেছে তার প্রতি একটা মুসিবত আসবে এই দোয়াটা উপরের দিকে উঠে আর মুসিবতটা নিচের দিকে নামে আসমানি বলা জমিনি বলা বলি না বলা আসমান থেকে নামছে আসলে আল্লাহর পক্ষ থেকে হয় তো নিচের থেকে দোয়া উঠে দুইটা ঢাকা দাকি করে নামতে চায় তা আপনার উপরে মুসিবত কিন্তু দোয়া ঢাকা এখন এই ধাক্কা ধাক্কি কেউ সারেন না কেয়ামত পর্যন্ত চলতে থাকি। আর আপনি তো কেউ আমাদের বহুত আগে দুনিয়া থেকে চলে গেছেন করুক তারা ঢাকা দাকি আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেনি আমার সন্দেহ নেই এখন দোয়া কবুল করে আনসারটা দোয়ার জবাবটা কোন তরিকে আসবে সেটা তো আমরা জানলাম তিন তরিখার একটা কিন্তু কবুল যে হয়ে যাবে এতে সন্দেহ নাই যে কোনো মোখলেশ্বর দোয়াই আল্লাহ কবুল করেন না যদি যে দোয়া করে তার কিছু কোয়ালিটি লাগে তিনি বললেন দোয়া হচ্ছে অস্ত্র ওকে এখন অস্ত্র ভালো হওয়া লাগে আবার সৈনিক যে অস্ত্র ব্যবহার করবে তারও কিছু ট্রেনিং লাগে সেও তারও ফিটনেস থাকা লাগে এখন যেই ব্যক্তি হাতে ভালো অস্ত্র দিছেন কিন্তু সে এটা ঠিক মতো ইউজ করতে জানে না তাহলে তো এই অস্ত্র কাজ করবে করবে না অথবা তার শরীর এত দুর্বল সে অসুস্থ হয়ে অবস্থা কাহিল এখন অস্ত্র এই মারার জন্য যে শক্তি লাগে এটাও নাই এখন সে মারলে বা এইরকম আসছে করে মারলে কুদ্দুর যাবে সবাই কুদ্দুর যেমন তীর তীর মারতেলে কি করা লাগে টান দিয়ে যত জোর তান দিবেন তত দোরে হিট করবে টার্গেটের মধ্যে বলে যে টান দিবে আর মারবে তার ফিটনেস লাগবে তার ফিটনেস কি সেই গুনার মধ্যে লিপ্ত থাকবে না হারাম গাজা খাবে না হারাম গাজা খায় হারাম ইনকাম করে তারপরে আর সে দোয়া করলে সেই দোয়া কবুল হয় না শর্ত পূরণ করা লাগবে আজই সে কি এসেছে অমুক বামদা এত দোয়া করে ইহ আরব ইহর দোয়া করে আল্ দোয়া করে তার দোয়াকে কিভাবে কবুল করা হবে শেন করতে হবে এরপরে কার দুশ্মি আমি যদি বলি যে অমুকের দুশ্মনের জন্য আমার সঙ্গে কষ্ট দিয়েছে তার সব তার উপরে আল্লাহ করবুল করায় আল্লাহ হালাল দোয়া হওয়া লাগবে হারাম দেওয়া হবে না কোন জায়গায় গিয়ে বললো যে অমুক মহিলাকে তার বিয়ে করার জন্য কাছে খুব দোয়া করতেছে কিন্তু এই মহিলা তো আরেকজনের স্ত্রীর সে খবর লাগে এই দোয়া করা যায় আছে হারাম দোয়া তারপরে শর্ত আপনি একই করবেন যেমন অমর রাজি আল্লাহ আমি বলছেন আমি যখন দোয়া করি আমি কোনদিন শঙ্কায় থাকি না যে আসলে কি আল্লাহ আমার দোয়া কবুল করলেন কি না আমি কোনোদিন চিন্তা করি না কারণ আমার মুখে দিয়ে আমার অন্তরকে নরম করে আমার চোখে পানিয়ে নিয়ে যদি আল্লাহ দোয়া করান এগুলা এনাফ লক্ষণ আমার কাছে যে আমার আল্লাহ তফিক না দিলে এগুলো হতো না তিনি যখন এগুলো করিয়েছেন আমার দোয়া কবুল হবে আমার কোনো চিন্তা নাই এরকম কনফিডেন্স তাহলে রাখতে হবে আর দোয়াকে নিজে করতে হবে না কাউকে দিয়ে করাইতে হয় আমাদের দেশের ট্রেনিং হলো দোয়া তো তুমি কি দোয়া করবে ঘোড়া দিম তোমার লেখা নামা সামা শিখ নেয় আরে উমসাকে দোয়া করো তার কাজ হয়ে যাবে এইগুলা এই আমাদের দেশে এগুলো পাওয়া যায় উপমহাদেশে পাওয়া যায় কিন্তু কোরআন হাজি এগুলো নাই নিজের দোয়া নিজে করতে হবে জাহেদ আছে আমি আপনাকে বলে ভাই আমাদের দোয়া করবেন এটা জায়দ আছে সেই জন্য আপনি মুসল্লিকেও বলতে পারেন ইমামকেও বলতে পারেন অসুবিধা আপনি বলেন তাকে পার্সোনালি কিন্তু সে দোয়া করলে বেশি কবুল হবে আপনি করলে কবুল হবে না এই কথাটা একবারে জঘন্য অন্যায় কথা ঠিক কিনা বলেন জঘন্য অন্যায় নিজে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ধরা দেওয়া হচ্ছে যে আল্লাহ কি পরিমাণ খুশি হয়ে যায় এই জিনিসটা আমরা মিস করে ফেলি আর দোয়া এরপর ইমাম্পল যেটা এনেছিলেন যে এক বুড়ো দোয়া করল তার নাতি অসুস্থ একদম সিরিয়াস কন্ডিশনে আছে আর বুড়া অনেক দোয়া করলো আল্লাহ আল্লাহ আমার নাতিটাকে ফেরত আমার নাতিটাকে ফেরত দাও অনেক দোয়া করলো কিন্তু এক পর্যায়ে নাতিটা ইন্তিকাল হয়ে গেল এখন বুড়া এত কষ্ট পেয়েছে তারপরে সে কি বলা শুরু করল এই লোকের আল্লাহ করে কোনো লাভ নেই আল্লাহ এত এরকম যদি হয় মানুষ মন্তব্য করে ফলে এটা ঠিক নয় আল্লাহ তালা জানেন আপনার জন্য কোনটা ভালো আপনি আল্লাহর সঙ্গে এই সম্পর্ক নিয়ে আসেন আপনাকে আল্লাহ দিবেনি দোয়া কবুল হবেই আনসার এবং এটা কোন তরিকে আসবে সেটা আপনি জানেন না অনেক সময় এই জন্য সলফে সালহীন কারো বাচ্চা দুনিয়া থেকে চলে গেলে তাদেরকে মুবারকবাদ জানাইতো যে তোমার জন্য বিশাল সুখবর আছে কাজে এরকম কেছে আমরা আসলে দোয়াকে সেভাবে নেই আর দোয়ার সঙ্গে আল্লাহ করতে হবে। আমার আল্লাহ যদি আমাকে আমার আস্থা থাকে আমার আল্লাহ নিশ্চয়ই আমার জন্য যে ফয়সাল করবেন সেটাই আমার জন্য কি হবে উত্তম হবে এরকম সম্পর্ক এরকম ইয়িনের সঙ্গে দোয়ার সম্পর্ক রয়েছে এরপর ইমাব্দা আরেকটা বলেছেন জোরে বলতে বলতে হয় কি মানুষ একসময় টায়ার্ড হয়ে যায় বেশি জোরে কথা বলে টায়ার্ড হয় না আর আস্তে আস্তে টায়ার্ড কম হবে আট নম্বরে কি বললেন দোয়া যখন জোরে করবেন তখন কিছু জিন শয়তান এগুলো আছে ওতে তখন ভালো লাগে না খারাপ লাগে আপনি যখন দোয়া করেন শয়তানদের কাছে ভালো লাগে না খারাপ লাগে খুব খারাপ লাগে তখন তারা কি করে ডিসার্ব করার চেষ্টা করে আপনার পায়ের মধ্যে খামাকা চুলকানি কি লাগতে আল্লাহ সে ট্যারই পাবেন তিনি বলেন এটাও সুবিধা আছে শয়তান ট্যার না পাইতে দিও না তাকে এমন ভাবে দোয়া করা যায় শয়তান সব মিলে আমরা এই যে আমাদের সমাজে আছে মসজিদে ইমাম সাহেব দোয়া করবে তো কাজ হয়ে গেছে জুমাতে দোয়া করতে পারলে তো হলো কাজ এটা কি এত ফিলত এত জরুরি মনে করি অথচ মসজিদের মধ্যে বিভিন্ন হাজাদের কথা বলা এটা কিন্তু আপনি আরব দেশে পাবেন না কোনদিন পাবেন না এগুলো আমাদের উপমহাদেশ চালু হয়ে গেছে এটাকে এত জরুরি মনে করা এটা দোয়া এরকম করে ডাঁসে মায়ের মধ্যে ভালো করে না করলে মনটা খারাপ হয়ে যায় আরে ইমাম সাহেব বললাম আর আমাদের যে বলতে কষ্ট হয় কেন জানেন আমরা যেরকম করি অনেকে চান সেরকম বলতে পারি না মাঝে মধ্যে বলি আর কি একটু কিন্তু ওই রকম বলতে পারি যেরকম আপনি চেয়েছেন কেন কেন এরকম করে বলি না বলেন তো এই যে এতক্ষণ শুনলেন কোরআন হাদিসের মধ্যে এইরকম ওপেনলি দোয়া করার ব্যাপারটা কি খুব বেশি ফজিলতের খবর আসলো এই কারণে আমাদের হেজিটেশন আসে যে আল্লাহ তালা চায় চান বান্দায় একা করুক মাঝে মধ্যে আমার কাছে আপনি নিজে গিয়ে দুই রেখা নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেন শেষ যার মধ্যে কাঁদেন আল্লাহর কাছে বলেন তো কেউ কেউ শুনেন মাসাল্লাহ আসেন বান্দা এখন যার মধ্যে থাকে আল্লাহ তালা সবচেয়ে কাছে থাকে রাসুল্লাহ সাল্লা সাহ ওই সময় তোমরা সুযোগ নিয়ে দোয়া করার জন্য আর কেউ কেউ বলে মনে করে যে কথারা তার মধ্যে পছন্দ হলো না বোঝা গেল ইমাম সাহেব গুরুত্ব দিচ্ছেন না সে মন খারাপ করে ফেলে এই কনসেপ্টটাকে চেঞ্জ করতে হবে আমরা আসলে হজে গিয়ে হজে গিয়ে আমাদের ইমাম সাহেব দোয়া করবেন সবাই তার পিছনে লাইন দিছে এই বিরাট বিরাট দোয়া গ্রুপের মধ্যে রসুল্লা সাল্লাম দোয়া করছেন হারাপাতের ময়দানে তিনি একলা করছেন তিনি কিভাবে ফুটে উঠছে জয়েন করবে না যদি এইটাই হয় কোন সাহাবি মিস করতে চাইবেন বলেন তো দেখি কোন সাহাবি ওনার দোয়া জয়েন করে প্রত্যেক সাহাবি এক লাখ লাগে কামছেন আর আমরা কি আখরি যেমন ইমাম সাহেবরা নবী করিম বেশি বিদর্গ হয়ে গেছে। যে আমার দোয়ার মধ্যে আপনি খাওয়া লাগবে এই সমস্ত করবো আল্লাহ বেশি আল্লাহ খবর করবেন সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়াসহ কাপ্তান ওপেন আবায়ের বিশাল সমাহার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 लंडन इ वान वन इजे फोन ओ टू ओ सेभन थ्री